আনসারি রহমতুল্লা আলহী ইবনু জুরাইজ রহমতুল্লা আলহী সূত্রে বলেন যে কাসির ইবনু কাসির বলেছেন যে আমি ও উসমান ইবনু আবু সুলাইমান রহমতুল্লা আলহী সাঈদ ইবনু জুবাই রহমতুল্লা আলহী এর নিকট উপবিষ্ট ছিলাম তিনি বললেন ইবনু আব্বাস রাজু তাল্লাহ আমাকে এরূপ বলেননি বরং তিনি বলেছেন ইব্রাহিম আলাহ সালাম ইসমাইল আলাহ সালাম এবং তার মাকে নিয়ে আসলেন মা তখন তাকে পান করাতেন এবং তার সঙ্গে একটি মশক ছিল এ অংশটি মারফুরূপে বর্ণনা করেননি